ছিল প্রতিবার বাজারের নতুন খেলনা এলেই মনুর বাবা মা ওকে কিনে দিত ওর ঘর ভর্তি ছিল টেডি বিয়ার আর রেস কারদিন মনুর মা ওকে একটা বাক্স এনে দেয় টিনের তৈরি করবে বা আমার টিনের সৈন্য বাক্সের ভেতরে ছিল টিনের তৈরি একশোটি সৈন্য এই একশোটি সৈন্যের মধ্যে একটা একেবারে আলাদা ধরনের টিনের সৈন্য ছিল আলাদা হওয়ার মানে এই নয় যে আমরা ভালো বা খারাপ ও তো সবার থেকে আলাদা আমি ওকে আমার ক্যাপ্টেন বানাবো ও নাম আমি রাখবো ক্যাপ্টেন টেন বাকি সবগুলো একই দেখতে আমি ওদের নাম দিতে পারবো না খুঁত নেই ও শুধুমাত্র আমাদের থেকে আলাদা ও হলো বিশেষ একজন মনুর ক্যাপ্টেন টিনকে খুব পছন্দ হয় এবং সে ওটাকে আলমারিতে তুলে রেখে দেয় শোনো ক্যাপ্টেন টিন ट मानुष के खुब भा दरजा बंध करते सब कटा खेल जीवन टीम सबा देखते थके पांडा पीठ सोजा খুবই অদ্ভুত ভাবে পড়েছিল উঠে দাঁড়িয়ে ঘাড় সোজা করে নেয় তোমার হয়েছেটা কি বলতো ও তো কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে খেলছিল আসলে আমি হলাম বাদুর আমি দিনে ঘুমই তাই আমার দোষ নেই ব্যালেরিনা একটা বিশাল প্রাসাদের সামনে ওর জামার রং বারবার ঝলমলিয়ে উঠছিল সবচেয়ে বেশি ঝলমল করছিল লাল রঙের একটা হাট জামার ঠিক মাঝখানে রাখা সে এক পায়ে নাচ ছিল আরেকটা পা পেশন দিকে ওপরে তোলা ছিল জলের প্রতিফলন হচ্ছিল তার মুখে আমি ওর মতো সুন্দর কাউকে কখনো দেখিনি কথা বলছো হ্যাঁ ও খুব সুন্দরী সময় এক পায়ে দাঁড়িয়ে থাকে ওর কাছে আমি সত্যি দুঃখিত আমি আপনাকে শুধু এতটুকুই কথা বলে সে ডলফিনের সঙ্গে কিন্তু তার কথা সে কোনদিন ভুলবে না ট্রেসি যে ব্যালেরিনা নাচে বেশি সময় লাগে না বুঝতে যে ট্রেসি কে ও ভালোবেসে ফেলেছে রাত এগোতে থাকে প্রতিটা খেলনা নিজেদের মতো করে খেলে আর হাসে কিন্তু টিন সেকেন্ডের জন্য থেকে চোখ সরায় না। আমার ওর সঙ্গে গিয়ে একবার কথা বলা উচিত কিন্তু আমি ওকে বলবোটা কি কি ও আমায় মেনে নেবে যাই হোক একবার চেষ্টা করে দেখা যেতে পারে এখানে বসে বসে ভাবাচ্ছে গিয়ে কথা বলা ভালো মিস্টার ডলফিন আপনি কি আমায় নামতে একটু সাহায্য করবেন আমায় মিস ট্রেসির সঙ্গে কথা বলতেই হবে আমি আমার মনের কথা ওকে বলতে চাই হ্যাঁ অবশ্যই কিন্তু তুমি কিছু মনে না করলে একটা কথা বলবো আমি ট্রেসি এখানকার সবচেয়ে সুন্দরী বেলের রিনার তুমি হলে একজন টিনের সৈন্য তাও আবার তোমার একটা পা আছে তোমার কি মনে হয় ও তোমায় মেনে নেবে আমায় ক্ষমা করে দাও বন্ধু আমার তোমায় ভালো লাগে কিন্তু আমি কখনোই চাই না তুমি দুঃখ পাও ক্ষমা চাওয়ার কিছুই হয়নি তুমি তো সত্যিটাই বলেছো কিন্তু আমার কাছে এক পা নেই মানে এই নয় যে আমার কাছে হৃদয় নেই ওর জানা উচিত আমি ওকে কতটা ভালোবাসি ও কি ভাববে সেটা আমি ঠিক করতে পারি না ও চাইলে আমাকে প্রত্যাখ্যান করতেই পারে কিন্তু আগে তো ওর জানা উচিত তাই না ঠিক আমি তোমার মতো করে বিষয়টা ভাবিনি তুমি ঠিক বলেছো অন্যেরা আমাদের ব্যাপারে কি ভাবে সেটা জরুরি নয় জরুরি হলো আমরা নিজেদের ব্যাপারে কি ভাবি অবশেষে সে পৌঁছ প্রাসাদের সামনে ওর ভীষণ চিন্তা হয় কিন্তু ও নিশ্চিত ভাবে জানতো যে ওকে কি করতে হবে ওকে শুধু বলো যে ও কতটা সুন্দর দেখতে এবং তুমি ওর সঙ্গে বন্ধুত্ব করতে চাও হ্যালো আমি এখানে যে যে আমি আমি আমি সুন্দর দেখতে কি? আ না না মানে তুমি খুব সুন্দর মানে এই নয় যে বাকিরা বাজে দেখতে মানে আমি বলতে চাইছি কেউ কেউই বাজে দেখতে নয় এই প্রাসাদটা খুব সুন্দর দেখতে আর এই ঝিলটাও জিরাফটাও আর এই প্যান্ডাটাও খুব সুন্দর জন্তু না তাই বলে আমি তোমায় জন্তু বলছি না হাঁটা চলা করাটা সত্যি একটু কঠিন একটা ব্যাপার আমি সত্যি দুঃখিত আরে না না লাফানো শরীরের পক্ষে খুবই ভালো ঠিক পারে না আর আমি তোমার বন্ধু হতে চাই ধন্যবাদ ক্যাপ্টেন টিন ট্রেসি সারা রাত ঝিলের পাশে গল্প করে কাটায় গল্প করে হাসাহাসি করে দুজনের কাছে ওটা ছিল সেরা রাত আমার নতুন খেলনা দেখবি দেখাবো ও খুব শক্তিশালী এবং সুন্দর দেখতে ও! আরে কোথায় গেল মা তুমি কি আমার ক্যাপ্টেন টিনকে দেখেছ হম এতো অনেক খেলনা ও দিনের সৈন্য দাঁড়াও ও তো ভেঙে গেছে আমি ওকে সম্মানের সাথে বিদায় জানাই তাহলে ওকে একটা নৌকো করে আমি ভাসিয়ে দিই না আমি কোথায় যাচ্ছি এটা জল দ্রুত গতিতে বইছিল টিনের করার মতন কিছুই ছিল না না আমায় উপরে উঠতেই হবে ও জানত লাফালে ওই জলে ডুবে যাবে সময় এগোতে হবে কিন্তু অবিচলিত সৈন্য নৌকো ঘোরানোর চেষ্টা চালিয়েই যায় নালার জল গিয়ে মেশে সমুদ্রের সঙ্গে যায় না আমি হাল ছাড়বো না আমি হলাম আমি আমার বাকি জীবনটা ফেরত যাওয়ার চেষ্টায় কাটিয়ে দেব মাছের পেটের মধ্যেই নড়তে শুরু করে বেরোনোর জন্য মাছটা এতটাই অস্বস্তিতে পড়ে যায় যে ও জলের উপরে উঠে আসে আর ঠিক সেই সময় আজ আমি ভালো মাছ রেঁধে খাওয়াবো রাঁধুনি মাছটাকে ধুয়ে নেয় সে সবাইকে দেখাতে চাইছিল যে সে কি পেয়েছে যাই হোক একজন সৈন্য তার সফর শেষ করে বাড়ি ফিরেছে বলে কথা কিন্তু টিনের একটু অদ্ভুত লাগে সে রাঁধুনির মুখটা দেখেনি কিন্তু ওর চোখে অন্য কিছু পরে ছিল ওখানে আগেও এসেছে ওটা একই বাড়ি ছিল সে আবার ফেরত চলে এসেছিল মনু আর ওর প্রেমিকা ট্রেসির কাছে ওই তো আমার ক্যাপ্টেন টেন আমি গতকালকে হারিয়ে ফেলেছিলাম ट जो दिखे तक चोर पलक पड़े ना बुजते राधुन पा पिछले जाए टीन ग কিন্তু অনেক দেরি হয়ে যায় ট্রেন কোলতে শুরু করে কিন্তু ওর কোন কষ্ট হয় না ও একই ভাবে নিজের প্রেমিকা ব্যালের দিকে তাকিয়ে থাকে ক্রেসি ও থেকে নিজের চোখ সরাতে পারে না। ওর সঙ্গে ও আগুনে ঝাঁপ দিতে পারলে ভালো হতো ঠিক সেই সময় মনুর মাথায় একটা ফোন দিয়ে আসে ও দৌড়ে জানালার কাছে যায় এবং ওটা খুলে দেয় তো হাওয়াতে আগুন নিবে যাবে কিন্তু হাওয়াতে আগুন নেভে না सैन्य पूरे छाई कि अवशिष्ट था ও আর ঠিক ওর মাঝখানে ছিল লাল রঙের আর একটা হার্ট ঠিক ব্যালেরিনার জামাতে যেমনটা ছিল তেমন শুধু টুকুই ওর অবশিষ্ট ছিল তাকে রেখে দেয় এবার টিনা আর ট্রেসি কে কেউ বিরক্ত করতে পারবে না ওরা আজীবনের মতন একসঙ্গে থাকবে আর মনু ও আর কাউকে হারাবে না প্রেসি আর টিন চিরকাল একই সাথে থাকবে